সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আহ্বান শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে হামদ দো নাতের মনকার আয়োজন গাহি গান প্রভুর হাফিজ মেহেদি হাসান মাহমুদুল হাসান বাসির মারুক বিল্লা সাকি কাউসার মাহমুদ অলিউল্লা রাসেল মাহদি আল হাসান সালমান সাদি জোবায়ের আহমাদি হাসান বিন এরফান আবদুল্লাহ আল কাউসার আল আমিন কায়েস বাইজিদ মাহমুদ ও রহমান হাবিব সার্বিক ব্যবস্থাপনা ও দিক নির্দেশনায় ছিলেন এইচ সাইফুল ইসলাম আর উপস্থাপনায় ছিলাম আমি রাকিব রায়হান অপসংস্কৃতি বিনাশ ও সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।